এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাদুকরকে ছেড়ার উপায় জাদুকর সম্পর্কে জাদুকরের কাছে যাওয়া সম্পর্কে রসুল্লাহ তার ওম্মদদেরকে সতর্ক করছেন রসুল সাল্লা আলাইসাল্লাম বলছেন ফরচুন টেলার যারা যারা ভবিষ্যৎ সম্পর্কে বলে তাদের কাছে যে যদি কেউ যায় তাদের কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম যে দিন নিয়ে আসছিলেন তার কাছে যেটা অবতীর্ণ হয়েছে সে সেটাকে অস্বীকার করে এছাড়া এটা তাবরানি বন্যা করছেন এবং অন্য একটা বন্যায় আসছে যেটা শহীদ মুসলিমেও আসছে যে জাদুকরের কাছে গেলো ফর্চেন্টিনারের কাছে গেলো যদি সে তার কাছে যায় সে তার কথা বিশ্বাস করবে না সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করবে তার চল্লিশ রাত্রি ইবাদত কবুল হবে না অন্য বন্যায় আসছে চল্লিশ দিন তার ইবাদত কবুল হবে না এত জাদুকরের কাছ থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে আর জাদুকরকে কীভাবে চিনবেন যদি না চিনেন তাহলে তো তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টা আমা আমাদের সম্ভব হবে না জাদুকরকে চেনার উপায় যদি আপনি কোনো অসুস্থতা নিয়ে কারো কাছে যান আর সে যদি যাওয়ার পরে রুগীর নামের সাথে রোগীর মায়ের নাম জিজ্ঞেস করে রুগীর নাম তো চিকিৎসার জন্য প্রয়োজনীয় না আমাদের ডাক্তারি বাসায় আছে ওই ওদের ওরা ওইখানে প্রেসক্রিপশনের উপরে লিখে ব্যবস্থাপত্রের উপরে লিখে রুগীর নাম কিন্তু আমরা যখন কারো কাছে যাব। যে জিন জাদু এগুলা চিকিৎসার জন্য সেই ক্ষেত্রে রুগীর নামের কোনো প্রয়োজন নাই কিন্তু রুগীর নাম যদি জিজ্ঞেস করে সাথে মায়ের নাম জিজ্ঞেস করে তাহলে সেই ক্ষেত্রে নাম হয়তো সে তালিকাভুক্তির জন্য চাইতে পারে কিন্তু রুগীর মায়ের নাম যখন জানতে চাইবে তখন বুঝতে হবে সে হচ্ছে জাতিকর কারণ সে জিনের মাধ্যমে কাজ করে আর জিনেরা বিবাহকে বিশ্বাস করে না তো তারা এটা বাবার সন্তান হিসেবে পরিচয় তারা এটা গ্রহণ করে না এর জন্য মায়ের নাম জানতে চায় তারপরে দেখা যাবে যে এমন কোন কিছু প্রাণী কোনো পাখি এগুলা এগুলো করার জন্য বলবে এবং সেগুলো রক্ত দিয়ে সে বলবে মালিশ করার জন্য বা এটাকে খোঁতাও খুঁতিয়ে রাখার জন্য বলবে সেক্ষেত্রে বুঝতে হবে সে সে হচ্ছে জাদুকর সে কোরআনার চিকিৎসা করতেছে না সে জাদুর মাধ্যমে চিকিৎসা করতেছে তারপরে হয়তো দেখা যাবে যে রোগীকে কোনো জিনিস নির্দিষ্ট সময়ে এতদিন পর্যন্ত ওই জিনিস খাবার থেকে বিরত থাকতে হবে পানি থেকে বিরত থাকতে হবে পানি টাচ করা যাবে না ওই অমুক খাবার খাওয়া যাবে না এগুলা এগুলোর মাধ্যমে বা অন্ধকারচ্ছন্ন জায়গা থাকতে হবে একা নিরিবিলি অবস্থান গ্রহণ করতে হবে সেক্ষেত্রে বলতে হবে সে জাদুকর সে জাদুর মাধ্যমে জিনের মাধ্যমে কাজ করে থাকে তারপরে যদি সে রুগীকে চিকিৎসা করার ক্ষেত্রে যদি কোনো জিনিসের ধোঁয়া ব্যবহার করার জন্য বলে বা যদি সে বলে যে ওই জিনিসটা শুকতে হবে বা ওই জিনিসটা রাখতে হবে ওই জিনিসটা পুঁতে রাখার পরামর্শ দেয় তাহলে বুঝতে হবে সে যাদের মাধ্যমে কাজ করতেছে সে জিনের মাধ্যমে কাজ করতেছে সে আসলে রাখি সে রকিয়া সেরিয়া করতেছে না সে রুকিয়া সিরকিয়ার সাথে জড়িত সে শরীয়চ্ছমত জার ফুঁক বা শরীয়চ্ছমত এগুলো চিকিৎসা ব্যবহার করতেছে না সে সিরকি চিকিৎসার সাথে জড়িত এ ধরনের ব্যক্তির থেকে নিজেদেরকে বাঁচতে হবে নিজেদের ইমান রক্ষার জন্য নিজেদেরকে নিজেদেরকে হেফাজত করার জন্য তারপরে অনেক সময় দেখা যাবে যে তারা কিছু মন্ত্রতন্ত্র এগুলো লিখে দেয় সেগুলো হচ্ছে বিভিন্ন আরবি অক্ষর দিয়ে ও এক দুই তিন চার দিয়ে যেটার অর্থ কেউ জানে না এ ধরনের যদি লিখে দেয় তারপরে অনেক অনেক তাবিজ এরকম আছে হামার নমরুদ এগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করা হয় আল্লাহ ছাড়া গায়রুল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা হয় এগুলা এগুলোর মাধ্যমে যারা করে সেগুলো হচ্ছে যারা তাবিজ দিয়ে চিকিৎসা করে কারণ যে তাবিজ ব্যবহার করলো সে শিরকল্লার সুসুল্লা ইসলাম মান আল্লা কে তামি মতান ফাঁকাত আশাখা যে তাবিজ ব্যবহার করলো মোসান আহমদে বনারসে শাহ আলবানী তার সিলসিলা সাহিয়ার মধ্যে সেই সনাতাকে সাহি বলছেন তারপরে দেখা যাবে যে এমন কিছু মন্ত্র পড়ল যে মন্ত্রটা অর্থ বোঝা যায় না সেটা কোরআন না সেটা হাদিস সে এমন কোনো মন্ত্র পড়লো সেটা মন্ত্রের মিনিংলেস মন্ত্র शी ग्रहन करा ना, तो से मंत्र द्वारा चिकित्सा ग्रहण करना बुझते जदुकर अने देखा जाए पैरक मारते होमुक गाँसर मदे पहाड़े मदे नहीं पैरक मारते तरह एकुश्ट डीम भांगते निर्दिष्ट संख्यक डीम भांगते हैं अनेक समय देखा जाए अमुक पुकर पानी नहीं आसते अमुक जगह नहीं करते सातटा पुकर पानी नहीं आसते तरह जो কোনো জিনিস নিয়ে তিন রাস্তার মাথায় বা সাত রাস্তার মাথায় এটা পুত্ত হবে বা ওইটা ওইখানে রাখতে হবে এগুলো ইসলামী চিকিৎসা না চিকিৎসা হচ্ছে এগুলো হচ্ছে জাদুঘরের চিকিৎসা এগুলো থেকে আমাদেরকে হবে কারণ বলছেন যে এদের কাছে যাবে তার চল্লিশ রাত্রি দিবস তার ইবাদত কবুল হবে না এবং সে যেটাকে বিশ্বাস করবে মাহমুদ রসলাসাম যে দিন নিয়ে আসছেন সেটাকে অস্বীকার আমাদেরকে অসুস্থতা দিস আমাদেরকে রোগব্যাধি দিস সেটার আমাদেরকে এই ক্ষেত্রে এগুলো এই জন্য সিরকি চিকিৎসা থেকে বেঁচে থাকতে সৈন্যভিত্তিক চিকিৎসা বৈধ চিকিৎসায় আসতে হবে এবং বৈধ চিকিৎসা হচ্ছে জিন জাদুর ক্ষেত্রে বৈধ চিকিৎসা হচ্ছে আল্লাহরহাম দিয়ে চিকিৎসা করা কোনো আনের আয়াত দিয়ে চিকিৎসা করা হাদিস দিয়ে চিকিৎসা করা ঝাড় ফুঁক করা সালফে সালিন থেকে আসে পানি পড়া তেল পড়া এগুলো ব্যবহার করা রসদুল্লিম যেগুলা পছন্দ করতেন রসুল স্ল্লা সাল্লাম আতর ব্যবহার আতর দিয়ে চিকিৎসা করা রসুলসল্ল আজহা খাজুরের কথা বলছেন রসুলসলোল্লাহ আলি সাল্লাম কথা বলছেন রসুল সাল্লু আলি সাল্লাম তিনয়ের কথা বলছেন যেটা ফিগ বা ডুমুর নামে পরিচিত রসদসল্লাহ এইভাবে যেগুলো পছন্দ করতেন জিন এগুলো পছন্দ করে না শৈতান পছন্দ করে না রসুলের পছন্দনীয় বিষয় নিয়ে চিকিৎসা করা সেটা হচ্ছে শরীয়সম্মতো চিকিৎসা আল্লাহ সুহান আকদাল আমাদেরকে জাদুঘরের কে চেনার এবং তার থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করুন এবং আমরা আমাদের সন্না অনুযায়ী রকিয়া সিরকিয়া থেকে বেঁচে রুকিয়া শরিয় অনুযায়ী শরীয়সম্মত রুকিয়া গ্রহণ করার চিকিৎসা গ্রহণ করার তৌফিক দান করুন ওসলাল নবী মাহমুদ ওয়া আলা আলি ওয় আসহাবি ওসলাম সালামুকুম ও রহমতুল্লাহি